পরকালের পথে যাত্রা সিরিজে আলোচিত হবে মৃত্যু কবরের জীবন রুহের যাত্রা বড় লক্ষণ সমূহ বিচার দিবস আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনার যে পর্বে আজকে আমরা এসে উপস্থিত তার শিরোনাম হচ্ছে কিয়ামতের লক্ষণ সমূহ কেয়ামত বা মহাধ্বংস মহাপ্রলয়ের লক্ষণ সমূহ কি। কী এই শিরোনামটি নেওয়া হয়েছে আরবি পরিভাষা কিয়ামতেরই পরিভাষা আশ্রাত শাহ বা আলামত আশ্বাহ এর বঙ্গানুবাদ হতে এই আলামত আশ্বাহ শব্দটির দ্বারা মূলত কেয়ামত বা মহা মহাধ্বংস মহাপ্রলয়কেই নির্দেশ করে এগুলোকে এভাবে বলা যায় যে আমরা ক্রমশই সেই চূড়ান্ত ধ্বংস কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি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 শব্দের প্রায়োগিক অর্থ হচ্ছে কেয়ামত শুরু হওয়ার সময় এই সময়টা আসলে কখন কখন কিয়ামত বা মহাধ্বংস শুরু হয়ে যাবে তা একমাত্র আল্লাহ সুবহান তাল্লাহ ছাড়া আর কেউ জানে না এমন কি এ বিষয়ে কোনো নবী বা ফেরেস্তাও অবগত নন এটা হচ্ছে আল্লাহ সুবাহ তাল্লাহর ইলমুল গাইবের অংশ যা একমাত্র আল্লাহ সুহান তাল্লাহ ছাড়া আর কেউ জানেন না একমাত্র আল্লাহ জানেন কখন এই মহাধ্বংস মহাপ্রলয় কেয়ামত শুরু হয়ে যাবে এই জন্য একটি विख्या हादी जो जिब्रेल आलाम आकाश थेमे से जिज्ञासा कर लिया कसुल जाश्न से प्रश्नकर्तार चे भलो जाने ख्याल कर देखु जिब्रेल अलाम्म रसुल्ला सलाम के जिज्ञासा कर लें किया महांस शुरू हुआ समय कौन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 অন্যান্য অনেক বইতে এই সংখ্যা এই আলামত সমূহের সংখ্যা প্রায় একশোতে পৌঁছে গেছে তবে সেগুলোতে বেশ কিছু দুর্বল বা অগ্রহণযোগ্য হাজি থাকার সম্ভাবনা রয়ে গেছে তো এবার আমরা ইনশাল্লাত আমাদের সেই আলামত সমূহ বর্ণনা করার আগে কিছু বিষয়ে পরিষ্কার করে নেওয়া যাক এই আলামতগুলোর মধ্যে কিছু আলামত রয়েছে যেগুলো একেবারেই ইউনিক বা যে ঘটনাগুলো একবারই মাত্র ঘটতে পারে মাত্র একবারই ঘটতে পারে এবং সেটা ঘটলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সেই ঘটনাটা ঘটে গেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে হিজাজে একটি আগুন লাগবে অগ্নিকাণ্ড হিজাজে একটি আগুন লাগবে যার আলো সামদেশ অর্থাৎ সিরিয়া পর্যন্ত পৌঁছাবে এবং রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে রাতের বেলাতেও তুমি উটের ঘাড় পর্যন্ত দেখতে পাবে তো এই ঘটনাটি এটা আসলে মানে একটা ইউনিক ঘটনা বা যা একবারই ঘটতে পারে যা ঘটলে আপনি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 সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় ভিন্ন ভিন্ন যুগে আস্তে আস্তে ঘটতে থাকবে তো কেয়ামতের প্রথম আলামত কি প্রথম নিদর্শন বা চিহ্ন কি মহাপ্রলয় মহাধ্বংস কিয়ামতের আল্লাহ রাসুল সাল্লাহু আলু আসালামের পৃথিবীতে আগমনই হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কারণ রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে কিয়ামতের এতটা কাছাকাছি করে পাঠানো হয়েছে যতটা কাছাকাছি এই আঙ্গুল দুটো এরপর রাসুল্লাহ সাল আসসালাম তার হাতের দুটো আঙ্গুলের দিকে ইশারা করে বুঝিয়েছেন যে এই দুটো আঙ্গুল যত কাছাকাছি রয়েছে তার থেকেও আমি কেয়ামতের অধিক নিকটবর্তী এখানে রাসুল্লাহ সাল্লু আসালাম আমাদেরকে যা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে মানবজাতির যে বয়স মানবজাতির যে ইতিহাস যে বয়স কালের পরিক্রমা সেই তুলনায় তিনি কেয়ামতের এতটা কাছাকাছি এসেছেন যে যতটা কাছাকাছি তার হাতের দুটো আঙ্গুল তিনি বলেছেন যে তিনি এসেছেন একেবারে শেষ সময়ে এই পৃথিবীর বুকে মানুষের বিচরণ কালকে মানুষের অবস্থানকে যদি আপনি একটা দিন হিসেবে ধরেন মানবজাতির অবস্থানের সময় ইতিহাসকে একটা দিন হিসেবে ধরেন তবে রাসুল উহ সাল্লা আলাইস্লাম যেন আগমন করেছেন একেবারে শেষ বিকেলে পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে এটা আল বুখারীর হাদিস ইয়ামতের দ্বিতীয় আলামটটি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লা মৃত্যু প্রথম আলামত হচ্ছে আল্লাহ রসুল্লাহ আসলামের আগমন এবং দ্বিতীয় আলামত হচ্ছে রাসুল্লাহ আসলামের মৃত্যু আল বুখারির একটি হাদিস রয়েছে আনা স ইবনু মালিক রাজিয়াল সাল্লাম বলেছেন যে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে কিয়ামতের আগে ছয়টি আলামত হিসাব করতে বলেছেন এক নম্বরে তিনি বলেছেন আমার মৃত্যু কাজেই প্রথমে আমরা এই আলামতটি নিয়ে আমাদের আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে বাকি পাঁচটি বিষয় আমাদের আলোচিত হবে ইনশাল্লাহ তাল রাসুল্লাহ সাল্লাস্লামের মৃত্যু শুধু কিয়ামতের একটা চিহ্ন বা আলামতই নয়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 কোন কিছু একটা হারিয়ে ফেলেছেন তাদের অন্তরে কেমন একটা পরিবর্তনের মারা যাওয়ার সাথে সাথে তিনি বলেন যে আমরা আমাদের নিজেদের মনকে যেন চিনতে পারছিলাম না এ যেন অন্য এক হৃদয় কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশেপাশে কাছাকাছি থাকলে তারা মনে একটা প্রশান্তি অনুভব করতেন এমনকি তিনি যদি তাদের চোখের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 ওমর ইবনুল খাত্তা রাজুলতালন ওনার কাছে চলে গেল তো ওমর রাজতালু সুরা ডাকলেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে এখানে কি যাওয়া ঠিক হবে কিনা বা তিনি যাবেন কিনা কারণ সেখানে হয়তো বিপদের সম্ভাবনা থাকতে পারে তো কোন কোন সাহবা বললেন যে আপনি মদিনাতেই থাকুন গেলে আপনার বিপদ হতে পারে আবার কেউ কেউ বললেন যে না আপনি যান ইনশাআল্লাহ তালা আপনি নিরাপদেই থাকবেন তো ওমর ইবনুল খত্তা রাজুল তোলান্ন শেষ পর্যন্ত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তো এই ঘটনা হয়তো আমরা অনেকে আগেও জেনে থাকবো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 উটের পিঠে চড়ছিলেন কখনো অমর রাজিলন কখনও তার ভৃত্ত তার খাদেম এভাবে আবার কিছুক্ষণ তারা উটকে বিশ্রাম দিচ্ছেন এভাবে পালা করে করে তারা সেই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন এভাবে চলতে চলতে অমর ইবনুল খাতা রাজিল তোলান্ন যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলেন তখন তার পালা হচ্ছে উটকে টেনে নিয়ে যাওয়ার এবং তার ভৃত্তির পালা হচ্ছে উটের উপরে বসে থাকার তারা পর্যায়ক্রমে পালা বদল করে করে এগিয়েছিলেন চলতে চলতে তার একেবারে এসে পড়েছেন একটা কাদা ভরা ডোবার সামনে অবস্থা হচ্ছে এমন যে এখন এই ডোবাটা পার হয়ে সামনে এগিয়ে যেতে হবে তাই অমরাদিলত ল প্রস্তুত হয়ে গেলেন যে তার জামার কাপড়টা একটু উঠিয়ে নিলেন এবং ডোবা অতিক্রম করা শুরু করলেন যেহেতু তখন তারই পালা ছিল উঠ নিয়ে যাওয়ার তো তিনি সেভাবে কাপড় উঠিয়ে নিয়ে ডোবা পার হওয়া শুরু করলেন গায়ে ও কাপড়ে কাদা লেগে গেলো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 এই ধারণাটি করে আবুবাইদা বিনজাররা রাজিউল্লা তালহু তিনি আমিরুল মমিনের কাছে গেলেন এবং এই ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া ভালো মনে করলেন ওমর ইবনুল খাত্তাব রাজিউল্লা তালহু তার সেনাপতির পরামর্শ শুনে তার বুকে আঘাত করে বললেন আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তিনি আরো বললেন আমরা এমন এক জাতি যারা ছিলাম নিতান্ত চুচ্ছ নিচু জাত আর আল্লাহ আমাদের মর্যাদা উচ্চ করে দিয়েছেন ইসলামের মাধ্যমে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 আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশের দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই নেই আমাদের পোশাক আশাকে কিংবা ভুল সিটে বসে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে পোশাকে জৌলুস নয় আমাদের সম্মান ইসলাম তিনি আবু উবাইদাহ রাজিয়াল তালুকে এই শিক্ষা দিচ্ছিলেন এবং তখন তার গায়ে যে জামা ছিল তাতে ছিল ১৪টি তালি দেওয়া মুসলিম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 আর এই প্লেগ হয়েছিল জিরুজালেম অধিকারের পর হিজরি আঠারো সনে আসাম নামক জায়গায় তো এটা মুসলিমদের জন্য বড় একটা বিপর্যয় ছিল পুরো উম্মা তখন বেশ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল কারণ পঁচিশ হাজারেরও বেশি মুসলিম এই প্লেগে মারা গিয়েছিলেন এবং এদের মধ্যে আবু উবায়দা ও মুওয়াজিব জ্বালের মতো ব্যক্তিরা সহ আরো বহু সাহাবা ছিলেন তাদের জন্য তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা রহমত কারণ তাওয়াইন এক ধরনের শাহাদা কিন্তু উম্মার দৃষ্টিকোণ থেকে তাদের মতো পঁচিশ হাজার ব্যক্তিকে হারানো এটা ছিল বিশাল একটা লোকসান पंचम आलामत हम सम्पे प्राचुर्य रसलम्प बत अढ़ो मानु दिनारीना भावखाना मात्र एकश दिनार कीटाई सम्पद प्राचुर्य है कि पूर्वे तो एर किमर बीन आब्दुल्लाजीजर समय ओमर बीन अल खत्ताबर आम कि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 हो रक्तपात हो। लोकमेरा लो के अनेक कष्ट दिए बहु कष्ट कर बहु मानु निहत हो चोरी कर हारिए दरकार नहीं चाहना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 কিয়ামতের এটা হচ্ছে একটা আলামত তো পরবর্তী যে আলামত আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের আজকে আলোচনার ষষ্ঠ আলামত সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে ফিতনাহ ফিতনা ফাসাদের একটা সময় অতিক্রম করতে হবে আল ফিতান এই শব্দটা হচ্ছে ফিতনার বহু একটা সময় আসবে ফিতনার সময় এটা হচ্ছে কেয়ামতের ষষ্ঠ আলামত তো রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন फितनाना सम्पर्तर्क कर दिए आल्लासुल्लाम फित समय कारण फितर अंधकार मुमिन रतर बेलाते काफिर हो जाए रतल मुम से सकाल बेला, बेला काफिर हो जाए कारण वर्णना करते गई असल्लाम दुनिया पार्थिव लाभर जन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 মুসলিম উম্মার শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার একটা মূল উৎসস্থল আরও জানি আমরা পরবর্তীতে মুসলিম উম্মার ইতিহাসে যে মঙ্গলীয় কাতাররা তারা কি ধরনের ফিতনার জন্ম দিয়েছিল এবং রাসুদ হাসলাম এও বলেছেন যে দজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এরাও আসবে পূর্ব থেকে তো এবারে আসুন আমাদের আলোচনা করা যাক এই ফিতনা সম্পর্কে যে ফিতনাগুলোর উম্মার জীবনে সর্বপ্রথম সংঘটি ফিতনা এবং এই ফিতনাটি অন্য সব কয়েকটা পরবর্তী ফিতনার দরজা খুলে দিয়েছে তালু বুখারিতে বর্ণিত একটা হাদিসে ওমর রাজিউল তালানহু এবং হুজাইফা তারা একটি সংলাপের উল্লেখ আছে বুখারিতে সেখানে ঘটনাটা অনেকটা এরকম হচ্ছে যে ওমর রাজিউল একটি আলোচনার মধ্যে ছিলেন মিটিং এর মধ্যে ছিলেন তিনি সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছড়েছিলেন তিনি জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে ফি হাদিসটি বর্ণনা করতে পারবে তো হুজাইফা রাজিউল তালনু বললেন যে আমি বর্ণনা করতে পারবো এই বলে তিনি হাদিসটি বর্ণনা শুরু করলেন তো ওমর রাজিউল্লাহ্ন আসলে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে না তিনি সেই হাদিসটি শুনতে চাননি তিনি সুনির্দিষ্ট একটি ঘটনার কথা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 পরিস্থিতিটা তখন আসলে খুবই ঘোলাটে ছিল আলী রাজিউল তালাহু এবং তার ছেলেরা তারা ওসমান রাজিউলুর নিরাপত্তার ব্যাপারে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলেন তিনি ওসমানকে জিজ্ঞাসা করলেন অনুমতি চাইলেন আপনি আমাকে আদেশ দিন যে আমরা এই দুর্বৃত্ত ফিতনাবাস লোকগুলোর সাথে যুদ্ধ করি ওসমান ইবনা আহমান বললেন যে আমি চাই না যে আমার জন্য কারো শরীর থেকে এক ফোঁটাও রক্ত ঝরুক আমি চাই না আমাকে বাঁচাবার জন্য কোনো খুনা খুনি হোক আলীকে তিনি তার পক্ষে যুদ্ধ করতে অনুমতি দিলেন না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 ভূমিকম্পে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল রাসম বললেন হে উহুদ থেমে যাও তোমার উম্মার জীবনে এর পরে যে ফিতনাটি আসলো সেটা হচ্ছে আল জামালের যুদ্ধ ওসমান খুন হওয়ার পর কিছু মুসলিম তারা আলিবনে আবি তালিবের কাছে আসলো এবং তারা বলল যে আমরা আপনাকে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 তিনি বাইরে থেকে এসে মদিনায় আক্রমণ করতে পারবেন না এবং তাদেরকে এই ফিতনাবাদ লোকদেরকে যারা রাজি হত্যা করেছিল তাদেরকে শনাক্ত করাটা তখন বেশ কঠিন হয়ে আসবে এই কারণে তারা আলীকে চাপ দিল কিন্তু আলী তাদের বারবার ফিরিয়ে তিনি বলছিলেন যে আগে সুরা কাউন্সিল গঠন করা হোক কিন্তু এরপরেও তারা আরো ক্রমাগত চাপ দিতে থাকলো এবং শেষ পর্যন্ত তারা বলল যে আমরা এখন নেতৃত্ব সংকটে ভুগছি আমাদের একজন নেতা দরকার যিনি মুসলিমদেরকে এই সংকটময় মুহূর্তে একতাবদ্ধ করতে পারবেন শেষ পর্যন্ত চাপের মুখে আলী রাজিয়াল রাজি হলেন তারা আলী রাজিয়ালুর হাতে বাইয়াত করল জুবায়ের এবং তালহা রাজিউলান্নমা তারাও আলীর হাতে বাইয়াত করলেন তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উসমানের হত্যাকারীরা আলী রাজিয়াতালন সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তার করে ফেলল এবং তারা ছিল সংখ্যায় হাজার হাজার হাজারেরও বেশি তালহা জুবায়র এবং আয়েশা এরা উসমানের হত্যাকারীর বিচার দাবি করলেন তারা এই বিচার কাদের জন্য আলী রাজান করতে এখনই একটা কোর্ট বসানো জানালেন তিনি বললেন তারা এসে এই হত্যার জন্য হত্যার বিচারের জন্য দাবি জানাবে কারণ ইসলামিক মতে যদি কেউ মারা যায় তাহলে কেবল তার নিকটাত্মীয় এই হত্যার প্রতিশোধের দাবি তুলতে পারে অন্য কেউ নয় আল আউলিয়া বা মৃত ব্যক্তি নিকটাত্মীয়দের দাবি এখানে মুখ্য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 এমন একটা ভুল বুঝাবুঝি যে হবে সেটা আলীকে রাসুল্লা সাল্লাহ আসলাম আগেই বলে গিয়েছিলেন ইমাম আহমদ বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লু একবার আলীকে বললেন যে তোমার আর আইষার মধ্যে কোনো কিছু নিয়ে একটা সমস্যা হবে আলি জিজ্ঞাসা করলেন আমার আর আইসার মধ্যে রাসুল্ল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ আলী তখন বললেন তাহলে আমি নিশ্চয়ই সবচেয়ে দুর্ভাগা লোকদের একজন আমার সাথে উম্মুল মিনীন আয়েসার ভুল হবে নিশ্চয়ই আমি খুবই দুর্ভাগা রাসুল্লাহ সাল্লাম বললেন যে না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 তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই সেটা পাবো আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সময়ে এবং তাদের সবচেয়ে বড় একটি লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে দিনের ব্যাপারে এরা চরম পন্থা অনুসরণ করে সই বুখারিতে এদের ব্যাপারে একটা হাদিবর্ণিত রয়েছে যে আবু সাইদাল খুদ্ি রাইদুল্লু বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল যখন বন্টন করছেন তখন বনু তামিম গোত্রের জুলখাই ইসরা এক ব্যক্তি খুব বীর দর্পের সাথে উদ্ধত্তের সাথে রাসুল সাল্লাহ বলল আপনি ন্যায়বান হন লক্ষ্য তার চরম বেদবিপূর্ণ আচরণের দিকে সে আল্লাহ রাসুল সাল্লাহ আদেশ করছে ন্যায় বিচার করার জন্য উত্তরে রাসুলো বললেন দুর্ভোগ তোমার জন্য আমি যদি ন্যায় বিচার না করি তবে কে করবে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যেই একজন হয়ে গেলাম তুমি আমাকে ন্যায় বিচার করতে বলছো ওমর ইবনুল খাতার রাজ্য বললেন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 তাদের সামের তুলনায় তোমাদের সামের কোন তুলনাই হবে না অর্থাৎ এই লোকগুলো ইবাদতের কারণে থেকে তাদেরকে দেখলে বলেছেন তারা কুরআন পড়বে কিন্তু এই পড়া তাদের গলার ভেতরে প্রবেশ করবে না অর্থাৎ এই কুরআন তারা পড়বে ঠিকই কিন্তু তাদের জীবনে কোনো প্রয়োগ হবে না আসদুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেছেন তারা এমনভাবে দিন থেকে বেরিয়ে যাবে एक तीर लक्ष्य वस्तु भेद कर दिन द्रुत बेमन बुजे दिन तरफ चरमपन्थी मनोभ बारा खुबी धार्मिक क्योंकि तरफ मन भेतर टा अत्य कठोर पाथर मत शक्त राजल्लाम उमर इब्दुल खतब के बल क्वैजरा एर मत मानुष्टर खारेजी जन्म अपनारा देखें তার আচরণের মধ্যে রয়েছে প্রবল আর অহংকার, তার আচরণ ছিল খুবই কর্কশ রুরো এরাই হলো সেই লোক যারা পরবর্তীতে উসমানকে হত্যা করেছে যদিও তখন তাদেরকে খারেদি হিসেবে ডাকা হত না এরাই হলো তারা যারা আলী এবং জুবাইয়ের তালহার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল আবার এরাই হচ্ছে তারা যারা আলী আর মুাবিয়র মধ্যে শান্তি স্থাপিত হলেও যুদ্ধ চালিয়ে নিতে চেষ্টা করেছে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 আলী কথা না বাড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি প্রথমত আমি তোমাদের মসজিদে সালাদাই করতে বাধা দেবো না তোমরা আমাদের সাথেই সাথ আদায় করতে পারবে দুই নম্বরকে যুদ্ধে গণিমতের মালের একটা অংশও দিব তিন নম্বর তোমরা যদি মুসলিমদেরকে ছেড়ে দাও তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দেবো তোমরা নিরাপদে থাকবে আলী ক্ষমাশীলতার এরকম একটা নিদর্শন দেখানোর পরেও খারেজিরা তাদের কথা রাখেনি তারা মুসলিমদের ছেড়ে দেয়নি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 তারা তার পেট কেটে ভ্রণো বের করে তাকে হত্যা করল এরপরই আলী আজ তাদের করলেন কারণ তাদের সাথে এটাই বোঝাপড়া হয়েছিল যে তারা মুসলিমদেরকে তাদের মত ছেড়ে দেবে তাহলে তাদেরকে হবে না কিন্তু আল্লাহ রাশ্লামের সাহাবির পুত্র তার স্ত্রীকে নৃশংস হত্যা করার পর আলীব না আবিদ আলিব খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং আন্নাহরওয়ানের যুদ্ধে আলী তাদেরকে পরাজিত করেন এবং তাদের অনেককে হত্যা করেন আবু সাইদুল ক্ষুদ্রি বলেন আমি ছিলাম আলীর পক্ষে তিনি আমাদেরকে আদেশ দেন রাসুল্লাহ সাল্লা লোকটার বর্ণনা দিয়েছেন তাকে খুঁজে বের করো আমি নিজের চোখে একটা লোককে দেখলাম যে বর্ণনার সাথে হুবহু মিলে যায় এভাবে তিনি কাদেরকে বুঝিয়েছেন আলী ইবনী আবিতালী বলেন এই লোকগুলোকে যারা হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি তাদেরকে সেভাবে হত্যা করব । যেভাবে आदि आद की हत्या कर सबा के पायकारी भाई हत्या कर एकदम जेमन टाइम आदि क्षेत्र क्यों कारण चरम पंथ अवलम्बन कार्य मानसिकता लोक देर शुद्म यह भाई समझोता हवा सम्भव अन्ाय नए कारण जुक्ति दिए बोझा करते राजी नये तभी रक्त चाय तक कि विचार बुद्धि प्रयोग कर समझोता करा सम्भव রাসুলসাম তাই বলেছেন যারা এদের হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে কারণ তাদেরকে ছেড়ে দেওয়া হলেও তারা কখনোই মুসলিমদেরকে ছেড়ে দেবে না তাই তাদেরকে হত্যা করা ছাড়া আর কোন উপায় তাদেরকে থামানো সম্ভব নয় আল ছিল মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি তো সুমান আল্লাহ এখানে আমরা একটা অসঙ্গতিপূর্ণ ব্যাপার দেখতে পাই এদের মধ্যে তো মুহাদিসরা বলেন যে আমরা কখনো কোন খারিদিকে দেখিনি মিথ্যা কথা বলতে রাসুল আসসালাম সম্পর্কে মিথ্যা বলেছে হাদিস জাল করেছে এগুলো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 पर स्थी होना पर हत्या कर चरम पंथ मानसिकता भिन्न स्थान कल पत्र मानसर मध्य बार बार जन्म निबंधा नतुन भाव फिटना आरम्भ हो तक ए रकम युद्ध बाधे देवे रक्तपात घटाबी যতক্ষণ না তাদেরকে ধ্বংস করা হবে তারা এগুলো করতেই থাকবে তাদের মানসিকতাটাই হচ্ছে এরকম ইবনে মাজাতে বর্ণিত আছে আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে আমি শুনেছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের এক প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে তারপর আরেকটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তাদেরও বিলুপ্ত হবে আবদুল্লা ইবনে ওমর বলেন রাসুল্লাহ সাল্লাম এই কথাটি প্রায় বিশ বারেরও বেশি পুনরাবৃত্তি করেন সবশেষে তিনি বলেন যতক্ষণ না তার আগমন ঘটে তিনি বলেন তারা কোরআনের যে সমস্ত আয়াত কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে কাফিরদের কথা বলতে সেগুলো তুলে নিয়ে মুসলিমদের ব্যাপারে তারা প্রয়োগ করত। তারা প্রায়ই মুসলিমদেরকে কুপোরের অভিযোগে সাব্যস্ত করত। এবং নিয়মিত ভিত্তিতে মুসলিমদেরকে কাফের ঘোষণা করতে হতো এটাই হচ্ছে তাদের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর পরবর্তী ফিতনা হচ্ছে আল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিবের মৃত্যু রাসুল্লাহ জিবাহাম কিছু লাল মাটি নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনার নাতি হুসাইনকে হত্যা করা হবে আর এই হলো সেই মাটি যে মাটিতে তাকে হত্যা করা হবে হুসাইন ইবনে আলী নিহত হলেন কার্বলার যুদ্ধে তার পিতা আলীর মৃত্যুর পর তার ভাই হাসান ইবনে আবি তালিব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 শুধু থেকে গেলেন তার আত্মীয় সজনরা এবং তার আত্মীয় সজনরা তার সাথে যুদ্ধ চালিয়ে যান এবং শেষ ব্যক্তিটি নিহত হওয়ার আগ পর্যন্ত তাদের সকলেই এই যুদ্ধে নিহত হন আল্লাহ রাসুল সাল্লাহামের পরিবার রক্তাক্ত হয় মুসলিমদের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় যে মুসলিম উম্মার হাত রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের পরিবারের রক্তে লাল হয়েছে এই ঘটনা ঘটেছিল ইয়াজিদ ইনে মোয়াবিয়ার সময় ইয়াজিদ পরবর্তীতে আরও একবার মদিনা এরকম হত্যাযোগ্য চালায় এবং সেটাকে বলা হয় যাকে মারিফাতুল হাররা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 এবং এরপর সে বালা দুটো উড়ে চলে গেলেন ব্যাখ্যা কি তিনি বললেন এবং আল আসওয়াদ আল আনসির কথা মুসাইলামাকে হত্যা করা হয়েছিল মিথ্যা নবী দাবি সে করেছিল মজার ব্যাপার হচ্ছে সে সাজাহ নামে এক মহিলাকে বিয়ে করেছিল এবং সেই মহিলাও নিজেকে নবী বলে দাবি করেছিল তাদের দুজনেরই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 সেও মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় এবং ঠিকভাবে ইসলাম পালন করত মুসাইলামা তুলাইহা এদের মধ্যে একজন ছিল যাকে কোরআনের উদ্ধৃত করত যে সমস্ত আয়াতে খাওয়ার দাওয়ার কথা বেশি বলা হয়েছে তো লোকেরা অবাক জিজ্ঞেস করতো যে কি ব্যাপার ফেরেস্তরা কি তোমাদের হৃদয় নাজিল হয় নাকি তোমাদের পেটে নাজিল হয় আমরা তো বুঝতে পারছি না তাই এরকম আরও আছে যে মুক্তার আল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 स्वीकृति डट अथवाब्ल्यू डब्ल्यू डट फेसबुक मीडिया चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट डट कम स्लैश